إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده ইনানু হেউ নী ও হাইনাই ويعقوب বহিমা وعيسى রা ويونس, ويونس وهون وسليمان اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ প্রথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজটি ধারাবাহিক ভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের সময় গোড়াতে লাগল এর মধ্যে একটা ঘটনা ঘটল বন ইসরায়েলের মধ্যে জনৈক বৃদ্ধ ব্যক্তি তাকে খুন করা হল কে হত্যাকারী ব্যক্তি এটা নিয়ে বন ইসরায়েলের মধ্যে নানা রকমের জল্পনা কল্পনা শুরু হয়ে গেল কিন্তু কেউ এর কোনো সমাধান করতে পারল না নিহত ব্যক্তিটি ছিল বেশ বৃত্তশালী ধনী ব্যক্তি বহু লোককে সন্দেহের বসে জেরা করা হল কিন্তু কেউ এই হত্যার দায় শিকার করল না অবশেষে কোনো কুল কিনারা করতে না পেরে বনি জাতিত্রা জাতি তারা মুসাল্লাহসালামের কাছে আসল হত্যাকাণ্ডের সমাধান চাওয়ার জন্য এসে তার অনুরোধ করল আপনি আমাদের এই হত্যাকাণ্ডের সমাধান করুন হত্যাকারীকে খুঁজে বের করুন মোসা আল্লাহলাম আল্লাহ মোহাম্মতাল্লাহর রাসুল আল্লাহ নবী তিনি আল্লাহ মহাম্মদ আল্লাহর কাছে একটি বিশেষ কাজের নির্দেশ দিলেন যার মাধ্যমে এই হত্যাকাণ্ডের সমাধান হবে খুনিকে চিহ্নিত করা হবে মোসা আল্লাহিস্লাম সেই নির্দেশ পাওয়ার পর তিনি বনির ছেলের কাছে গেলেন গিয়ে বললেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটি গরু জবাই করার জন্য বনি ইসরায়েল জাতি তারা বলল হে মোসা তুমি কি আমাদের সাথে মস্করা করছো উপহাস করছো আমরা তোমাকে বললাম হত্যাকাণ্ডের রহস্যের সমাধান করার জন্য আর তুমি এসে আমাদেরকে বলছো গরু দাবাই করার কথা তুমি কি আল্লাহর নাম নিয়ে মস্করা করছো তামাশা করছো মোসা আল্লাহ সুহামতাল্লাহ রাসুল তিনি দেখে বললেন এটাই আল্লাহর নির্দেশ আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বিষয়টিকে এভাবে উত্তরে বলেছেন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 তুমি কি আমাদের সাথে মজা করছো উপহাস করছো মৌসালাম বললেন আমি আল্লাহর কাছে পানাতে আশ্রয় চাই জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বনিসের অধ্যত্ত এবং বেয়াদ মাত্রার দিকে আমরা লক্ষ্য করতে পারি তার আলু সাহত আল্লাহর একজন রাসুল একজন সম্মানিত ব্যক্তি নবী তাকে অভিযোগ করছে যে তিনি নাকি আল্লাহর নাম নিয়ে মজা করছেন বিদ্রুপ করছেন তামাশা করছেন উপহাস করছেন যেখানে একজন নেক ব্যক্তির পক্ষে এটা কখনো উচিত নয়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 এই মূর্খ আচরণ থেকে তিনি আবারও দৃঢ়ভাবে জানিয়ে দিলেন এটা হচ্ছে আল্লাহর নির্দেশ এটা মেনে নেওয়া তোমাদের জন্য উত্তম হবে আদের উপর আদেশ ছিল একটি গরুকে জবাই করতে হবে আল্লাহর নামে কিন্তু তাদের যে মানসিকতা বক্র মানসিকতা তার কারণে সরাসরি তারা কখনো কোনো আদেশকে গ্রহণ করতে চাইত না গ্রহণ করলেও ঘুরে এসে বিভিন্ন বাহানা করার পর যখন কোনো উপায় থাকত না তখন তারা একরকম বাধ্য হয়ে সেটাকে পালন করতে। মনে ইসরায়েল জাতি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 গুরুটি হবে একেবারে বয়স্ক নয় আবার বাছুরও নয় বরং বিয়ের মাঝামাঝি অর্থাৎ মধ্যবয়স্ক বলেছেন তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মোসাইসাল্লাম বললেন তিনি বলেছেন সেটা হবে একটি গাভী যা বৃদ্ধও নয় এবং সাবকও নয় বার্ধক্য এবং যৌবনের মাঝামাঝি বয়সের এখন তোমরা আদৃষ্ট করে ফেলো মনে জাতি বারবার প্রশ্ন করার মাধ্যমে নিজেদের উপরে যে সহ আদেশটা এসেছিল সেটাকে ধীরে ধীরে কঠিন বানাতে শুরু করল যেখানে এমনিতে যে কোনো একটা গরু জবে করলেই হতো সেখানে এখন আরেকটি শর্ত আসলো স্পষ্টভাবে তাদেরকে বয়স নির্ধারণ করে দেয়া হল কিন্তু বনিয়াসেল জাতি আদেশ মানা তাদের ইচ্ছা নয় তারা এতে খুশি হল না সন্তুষ্ট হল না তারা আবার মুসাল্লাহ সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো আপনি আল্লাহকে বলে দিতে বলুন গরুটির রং কেমন হবে গাভীর রং কেমন হবে সালাম তিনি বললেন গাভীর রং হবে গারো হলুদ বর্ণের যেটা অনেকটা সোনালী বর্ণের কাছাকাছি যার রং দর্শকদেরকে চমকৃত করবে মোহিত করবে মনোমুগ্ধ কর আল্লাহ কুরানে বলেছেন তারা বললো তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো দোয়া করো জেনে নাও তার রং কেমন হবে মুসালাম বললেন তিনি জানিয়েছেন সেটি হবে নিঃসন্দেহে হলুদ বর্ণের যা দর্শকদেরকে চমকৃত করবে যা দর্শকদেরকে মুগ্ধ করবে সুতরাং আরো একটি শর্ত এসে যুক্ত হল তাদের স্বাধীনতা বাছের ক্ষেত্র ধীরে ধীরে সংকীর্ণ হতে শুরু করল এবং এর জন্য তাইকে তারা নিজেরাই তারা নিজেরাই প্রশ্ন করে সহজ কাজ থেকে কঠিন বানাতে শুরু করে দিয়েছে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 সুতরাং বনি সেলের বাছাই করার ক্ষেত্র আরও সীমাবদ্ধ হয়ে পড়ল তারা চারদিকে হন্য হয়ে এই ধরনের বর্ণিত গাভী খুঁজতে শুরু করল অনেক অনুসন্ধান করার পরে একটি মাত্রই গাভী তারা খুঁজে পেল যার মধ্যে এই সবগুলো শর্ত পূরণ হয়েছে একটি মাত্র একটাই সেটা এবং তার আরো জানতে পারলো এই গাভীর মালিক হচ্ছে একটি জাতিম ছেলে কোনোভাবে সেই ছেলেটি জানতে পেরেছিল যে বনি জাতি যাতে হয়ে এই ধরনের একটি গাভি খুঁজছে যা তাদের অত্যন্ত প্রয়োজন কাজেই সেই এতিম ছেলে সে সুযোগ কাজে লাগাতে চাইল এবং সে এর মধ্যে ব্যবসা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ফায় নেওয়ার চিন্তা করল কারণ সেই জানত যে এটা ছাড়া আর কোন অপশন তাদের কাছে নেই সে জাতিকে শর্ত দিয়ে বলল আমার গাভীটি যদি তোমরা নিতে চাও কিনতে চাও তাহলে এর ওজনের সম পরিমাণ স্বর্ণ তোমাদেরকে দিতে হবে বনিস জাতি কোনো উপায়ন্তর না দেখে বাধ্য হয়ে এই শর্ত তাদেরকে মেনে নিতে হল এবং গাভীর ওজনের সম পরিমাণ স্বর্ণ দিয়ে সেই গাবিটিকে তারা খরিদ করে নিল এরপর তারা শিকার করল মেনে নিল মানতে বাধ্য হল যে হ্যাঁ মোসাল্লা সাল্লাম সত্যি এই কাজে নালসু মহার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তারা বলল এবারে সঠিক তথ্য এনেছ অতঃপর তারা সেটাকে জবাই করলো অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না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 যখন তোমরা একজনকে হত্যা করে পরবর্তীতে সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করছিলে যা তোমরা গোপন করেছিলে সেটাকে প্রকাশ করে দেওয়াই ছিল আল্লাহ ইচ্ছে অভিপ্রায় অতপর আমি বললাম গোষ্ঠের একটি খণ্ড দ্বারা সেই মৃত ব্যক্তিকে আঘাত করো তারা করল গুরুর গোষ্ঠীর খন্ড দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করার মধ্যে সাথে সাথে তার দেহে জীবন দিলেন প্রাণ ফিরে আসলো সেই ব্যক্তি উঠে এবং বলল আমার ভাতিজা আমাকে খুন করেছে আমার ভাইয়ের ছেলে আমাকে খুন করেছে সম্পত্তির উত্তরাধিকারের লোভে সে আমাকে খুন করেছে ব্যাস এতটুকু এই কথাটুকু বলে সেই ব্যক্তি আবার মৃত্যুবরণ করলো। নিঃসন্দেহ এই ঘটনা এটা ছিল তাদের সামনে আল্লাহ সল্লামতাল্লাহ তরফ থেকে একটা মতিজা একটি নিদর্শন আয়াত আল্লাহ সল্লাম তাল্লাহ তার ক্ষমতা শক্তি এবং বরত্বের একটা উদাহরণ একটি দৃষ্টান্ত তাদের সামনে পেশ করে দেখালে এবং আমাদের জন্য আল্লাহ স্লহাম তাল্লাহ কোরআানে এই ঘটনাটি সম্পর্কে কি বলেছেন আল্লাহ সলামতাল্লাহ বলছেন এই ঘটনা একটি ঘটনা সম্পর্কে আলসু বলছেন এর মাধ্যমে আলসু মহাতলা তার নিদর্শনকে প্রদর্শন করছেন যেন আমরা চিন্তা করি মৃতকে পুনরায় জীবিত করা মানুষকে জীবন দেওয়া পুনরুত্থান করা এটা আলসু পক্ষে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 কিন্তু এর এরপরও তাদের অন্তরে এগুলোর যে ফলাফল আল্লাহ সুমত আল্লাহর প্রতি ভয় খুশু বিনয় নম্রতা এগুলো সৃষ্টি হচ্ছিল না দেবী সাল্লা সুমত্লা করণে কথা বলেছেন যে এমন কিছু পাথর রয়েছে যেগুলো এক সময় আল্লাহর ভয়ে ফেটে যায় তউতির হয়ে গড়িয়ে পড়ে যায় অথচ বনি ইসরা অন্তর এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে পাথরের মধ্যে যে গুণগুলো থাকে শক্ত পাথরের মধ্যেও যে গুণগুলো থাকে সেগুলো তাদের মধ্যে ছিল না তাদের অন্তর পাথরের থেকেও কঠিন হয়ে গিয়েছিল সম্পর্কে আমাদের তারপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল পাথরের মতো বরং তার থেকেও বেশি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 কিন্তু উপস্থিত লোকেদের মধ্যেও তো একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে প্রশ্ন করতে শুরু করলো ইয়ার রসুল্লাহ আমরা কি প্রতি বছরই হওয়া যদায় করবো আল্লাহ উত্তর দিলেন না লোকটি আবার প্রশ্ন করলো ইয়ার রসুল্লাহ আমরা কি প্রতি বছরই হওয়া যদায় করবো এবার রসুল্লাহাম চুপ থাকলেন তৃতীয়বার সেই ব্যক্তি একই প্রশ্ন করলো যেন তাকে উত্তর আদায় করেই নিতে হবে রসুল্লাহ সাল্লাহাম এবার উত্তর দিয়ে বললেন যদি আমি বলতাম হ্যাঁ তখন এটা তোমাদের উপরে ফরজ হয়ে যেত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 আমি তোমাদেরকে যা আদেশ দিচ্ছি সেগুলো তোমরা উত্তম রূপে করার চেষ্টা করো আর যা নিষেধ করছি সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো বিরত থাকো ইসলামে আমরা দেখতে পাই অসংখ্য নফল হুকুম বিধি রয়েছে যেগুলো সবগুলো পালন করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় এ কারণেই আসুলাম তিনি বলেছেন যত সম্ভব সেগুলো আমল করতে খুব বেশি প্রশ্ন না করতে এবং যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে বেঁচে থাকতে শাইক আনোয়ার রহমাল্লাহ তিনি বলেছেন এই বিষয়টি আমাদেরকে বেশ ভালোভাবে বুঝতে হবে বেশি প্রশ্ন না করার অর্থ এই নয় যে আমরা আমাদের অন্তরে অজ্ঞতাকে লালন করব, বা না জেনে না বুঝে আমরা আল্লাহর রিবাদ করতে শুরু করবো বরং জানার প্রয়োজন থাকলে আমরা অবশ্যই প্রশ্ন করবো যেখানে জানার প্রয়োজন সেখানে প্রশ্ন করতে হবে এটি আল্লাহর হুকুম যেমন হাদিসে বর্ণিত একটি ঘটনার কথা শাইক উল্লেখ করে বলেছেন জাবির রাজিল তান থেকে বর্ণিত হয়েছে একবার তারা সফরে ছিলেন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 সেই ব্যক্তির মৃত্যুর জন্য তারাও দায়ী হলো। আল্লাহ মনোনীত এই দিন ইসলাম শরিয়া এটা কোনো বিষয় নয় যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সে কোন বিষয় নিয়ে মন্তব্য করে বসল যদি আমরা না জানি আমাদের আল্লাহ আলাম আল্লাহ তিনি সব থেকে ভালো জানেন কিন্তু না জেনে অজ্ঞতাবশত ফত প্রদান করা নিঃসন্দেহে অত্যন্ত গরহিত কাজ এরপর শাইখ আনোয়ার তিনি এই প্রসঙ্গে বেশ চমৎকার কয়েকটি প্রাসঙ্গিক ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেছেন একবার মাগরেব বা পশ্চিমাঞ্চল ইসলামী খিলাফতের মরক্কো বা স্পেনের কোন একটি অঞ্চল হতে কোন একজন ব্যক্তি দীর্ঘ পথ সফর করে সে আসলো ইমাম মালিক রহমল্লার কাছে কিছু প্রশ্ন নিয়ে প্রায় চল্লিশটি প্রশ্ন নিয়ে এসে এসেছিল সেই চল্লিশটি প্রশ্নের মধ্যে চৌত্রিশটির জবাবে ইমাম মালিক রহমাল্লাহ তিনি বলেছেন আমার জানা নেই আমার জানা নেই চিন্তা করুন যুগ শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ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 এই ধরনের অবাস্তব প্রশ্নের পেছনের ছোট আসলে কখনোই উচিত না অমর বিন খাত্তা প্রাদিত লহ্ন দিয়ে যখন খলিফ তখন তার কাছে একজন ব্যক্তি আসলো এরকম একটা প্রশ্ন করল অমরাদ্দিত লহ্ন তিনি বললেন ঘটনা কি সত্যিই ঘটেছে লোকটি জবাই বলল যে না এটা ঘটেনি অমর আদিত্য লহ্ন তিনি বললেন তাহলে তুমি বাড়ি ফিরে যাও আজ যদি সত্যিই এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তখন আমার কাছে এসো প্রয়োজনে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করে তোমার প্রশ্নের সমাধান করে দেব এই ঘটনা থেকেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা রয়েছে প্রথমত এমন কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা উচিত নয় যে প্রশ্ন আমাদের কোনো কাজেই আসবে না সম্পূর্ণ অবান্তর অপ্রাসঙ্গিক যার মধ্যে কোনো ফায়দা নেই তারপরে যদি হয় সেটা বাস্তব কখনো নাও ঘটে বা ঘটার কোনো সম্ভাবনা নাও থাকে সেরকম একটা প্রশ্ন এই ব্যক্তি অমর রাধিত্য লন্ধের কাছে এসে করেছিল দ্বিতীয়ত ওমর অমর রাধিত মতো ব্যক্তি তিনি পর্যন্ত নিজে থেকে মতামত দিতে চাচ্ছিলেন না ফতোয়া দিতে চাচ্ছেন না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 রাসুল্লা সাল্লাসালাম তিনি প্রায় দুয়া করে বলতেন আল্লাহ আলুকা ইলমান এমন জ্ঞান দান করুন যা উপকারী যে আমাকে উপকৃত করবে কাজে লাগবে এবং সেই জ্ঞান থেকে ইলম থেকে আপনার নিকট আশ্রয় চাই যা আমার কোন কাজে আসবে না সুমান আল্লাহ আমরা যদি কোরআনের দিকে দৃষ্টি দেই কোরআনের বর্ণনাশৈলী রচনা ভঙ্গির দিকে তাহলে এই বিষয়টা এই দোয়ার বিষয়টা আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো কুরআনে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে কিন্তু অপ্রাসঙ্গিকও ক্ষুদ্র অংশ বর্ণনা করা হয়নি ঐতিহাসিক পাই কোরআনের মধ্যে কোন ঘটনার স্থান তারিখ এই বিষয়গুলোর প্রতিহাসের গ্রন্থ নয় এখানে আদৌ কোন একটা ঘটনারও আমরা দেখতে পাই না তারিখ উল্লেখ করা হয়েছে কেন কারণ কোরআন হচ্ছে হেদায়তের গ্রন্থ কোন ঐতিহাসিক ঘটনা কবে ঘটেছে কোন তারিখে ঘটেছে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 অনেক নবিরাসুলদের জন্মের ঘটনা উল্লেখ করা হয়নি জন্মের দিন তারিখ কাহিনী এগুলো উল্লেখ করা হয়নি কিছু ব্যতিক্রম রয়েছে একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইসা আলাইসাল্লাম তার জন্মের ঘটনাটি উল্লেখ করার প্রয়োজন ছিল কারণ সেটা জানার মধ্যে মানুষের জন্য আল্লাহর তরফ থেকে আয়াত নিদর্শন হিদায়ত এগুলো রয়েছে কারণ ইসা আলাহিসাল্লামের জন্মের এই বিষয়টা একটা মজিজা এবং সেটা জানা প্রয়োজন রয়েছে কারণ যদি সেটা বা আমরা না জানতাম অনেকেই বিভ্রান্ত হয়ে খ্রিস্টানদের পদকে করত তারের এই মজিজাকে না বুঝে আলজিআসআসাল্লামকে তারা আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে নিত এ কারণেই আল্লাহ মহতাল্লাহ এই বিষয়টি সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন অথচ রাসু সাল্লা তার জন্মের বিষয়ে আল্লাহ মহাতলাহ কুরআনে কোন বর্ণনা করেননি একইভাবে হুদ আলাহিস্লাম ইসআল আলাইস্লাম নু আলাইস্লাম ইব্রাহিম আলাইস্লাম তাদের ক্ষেত্রেও তাদের জন্মের ঘটনা কুরআনে উল্লেখ করা হয়নি কারণ এই ঘটনাগুলো মানব জাতির জন্য প্রাসঙ্গিক নয় গুরুত্বপূর্ণ নয়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 এর মধ্যে আমাদের কোন কল্যাণ নেই ফায়দা নেই একবার কিছু ব্যক্তি ইমাম আহমেদ বিন হাম্বল রহমান কাছে এসে তৎকালীন একজন আলেম সম্পর্কে তারা মন্তব্য করল অভিযোগ করল তার সম্পর্কে মন্তব্য করে তার ইমাম আহমেদ বিন হাম্বলকে বলছিল যে উমুক ব্যক্তি তিনি কোন আলেম ব্যক্তি নন কেন কারণ তিনি খুব বেশি হাদিস জানেন না খুব বেশি ফেকা জানেন না ইমাম আহম্মদ তিনি কি বলেছিলেন তিনি বললেন অবশ্যই তিনি একজন আলেম ব্যক্তি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 সর্বশেষ কাহিনীটি হচ্ছে একটি ঘটনা তবে এই ঘটনাটি এত পরে বর্ণনা করার কারণ হচ্ছে মৌসা জীবনের ঠিক কোন পর্যায়ে এই ঘটনা ঘটেছে তা সম্পর্কে আমার নিশ্চিত নই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি হচ্ছে একটি অদ্ভুত আজই এক ঘটনা ঘটনার সূত্রপাত হয়েছিল এভাবে মোসা আলাহিসাল্সাল্লাম তিনি একজন মেম্বরের উপরে দাঁড়িয়ে খুদবা দিচ্ছিলেন বনিস রাইলের লোকেদের উদ্দেশ্যে কথা বলছিলেন এমন সময় জনগণ ব্যক্তি দাঁড়িয়ে মুসাকে প্রশ্ন করল সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে কে সবচেয়ে জ্ঞানী মানুষ মোসা আলসালাম জবাব দিয়ে বললেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ মোসা আল্লাহ সাল্লাম তিনি আল্লাহর রাসুল আল্লাহ মোহামতাল্লাহ তার ইলমের অংশ থেকে ওহি নাজিল করে তাকে জানিয়ে দেন বিশুদ্ধ ইলম ওহির মাধ্যমে মোসা আলাহ সাল্লাম লাভ করে থাকেন তিনি নবী তিনি রাসুল কাজেই তিনি এই ভেবে উত্তর দিয়েছেন তিনি সব থেকে জ্ঞানী মানুষ তার নিজের ধারণা এবং জ্ঞান অনুসারে তিনি জানতেন তিনি সব থেকে জ্ঞানী মানুষ কারণ তার কাছে অহি আসে এ কারণে মুসাল্লাহিস্লাম বলেছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ ঘটনাটি উল্লেখিত হয়েছে বুখারিতে রাসুল্লাহ সাল্লাই এই ঘটনাটি বর্ণনা করেছেন মুসা আল্লাহিসাল্লাম যখন এই মুসা আল্লাহ সাল্লাম যখন এই ধরনের উত্তর প্রদান করলেন এই উত্তর আল্লাহ সুত্লা পছন্দ করলেন না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 সেখানে একজন রাসুল বা নবীর পক্ষে এটা চিন্তাও করা যায় না বরং মুসাল্লাহিস্লাম যা জানতেন সে অনুসারেই উত্তর প্রদান করেছেন কিন্তু আল্লাহ সুমতলা যখন তাকে বললেন এমন ব্যক্তিও রয়েছেন যিনি তোমার থেকে বেশি জ্ঞান রাখেন মুসা আল্লাহ সাল্লাম যখনই এটা জানতে পারলেন যে এমন ব্যক্তি রয়েছেন যিনি তার থেকেও বেশি জ্ঞান রাখেন তখন দেখুন মুসা মানসিকতা কেমন ছিল মুসা আল্লাহ সাল্লাম অত্যন্ত গিনের সঙ্গে আল্লাহ সুহামতালার কাছে অনুরোধ করে বললেন আমাকে সেই ব্যক্তি সাক্ষাৎ লাভ করিয়ে দিন তার সঙ্গে আমার দেখা করার সুযোগ প্রদান করুন আমি তার ছাত্র হব আমি তার শিষ্যত্ব গ্রহণ করতে চাই তার কাছ থেকে আমি ইলাম সম্পূর্ণ কাছে বললেন ইয়াল্লাহ আমি কিভাবে সেই ব্যক্তির কাছ থেকে ইলম শিখতে পারবো আল্লাহ সুহাম তাল্লাহ তাকে কিছু নিদর্শন জানিয়ে দিলেন তিনি বললেন তুমি সেই জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ লাভ করবে এমন স্থানে যেখানে তুমি তোমার সঙ্গে থাকা মাছকে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 ইউসেবনে নুন আলাহ ইসলামকে ইসহেবনে নুন তখন তিনি ছিলেন মুসাল্লাহিস্লামের বৃত্ত সাথী খাদেম এবং তার শিষ্য বা ছাত্র তিনি মুসাল্লাহসালামের সঙ্গে থাকতেন তার কাছ থেকে শিক্ষা লাভ করতেন মোসালিস্লাম যখন মৃত্যুবরণ করেন পরবর্তীতে ইউসাহেব না নুনকে আল্লাহ নবু উদ্যান করে সম্মানিত করেন তিনি বনু ইসল্যের একজন নবী মনোনীত হন মোসা এবং ইসেবনে নুন তারা উভয়ে এই চমৎকার সফরে যাত্রা শুরু করলেন এক আশ্চর্যজনক সফরে তারা সফর শুরু করলেন ঘটনা বর্ণনা করে পুরনে বলেছেন যখন তার সাথে থাকা যুবক সাথীকে বললেন তার খাদেমকে বললেন দুইটি সমুদ্রের মিলনস্থলে মোহনায় না পৌঁছানো পর্যন্ত আমি আসবো না অথবা আমি যুগ যুগ ধরে চলতে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 ইলমের প্রতি আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত এই ঘটনা তার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত মূসা আল্লাহ সাল্লাম তিনি নিজে একজন সম্মানিত রাসুল একজন জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহর কাছ থেকে সরাসরি ইলম শিক্ষা করছেন লাভ করছেন অথচ এর এরপরও যখন তিনি জানতে পারলেন এমন একজন ব্যক্তির কথা যিনি এমন কিছু বিষয়ে জ্ঞান রাখেন যে বিষয়ে মূসার কোনো জ্ঞান নেই তখন মূসা আল্লাহাম সেই ব্যক্তির কাছে গিয়ে তার সাথে থেকে জ্ঞান লাভ করার জন্য আগ্রহী হলেন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 তিনি সেই জ্ঞানী ব্যক্তির কাছে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন সফরে বের হলেন আল্লাহর কাছ থেকে জেনে নিলেন কোন স্থানে গেলে সেখানে তার সাক্ষাৎ লাভ করবেন আল্লাহর কাছে অনুরোধ করলেন এবং বললেন প্রয়োজনে যুগ যুগ ধরে আমি চলতে থাকবো যদি এক যুগ সময় লেগে যায় এর এরপরও এতটুকু সময় মুসা ব্যয় করবেন ইলম অর্জনের জন্য শক্তি যদি কেউ দিনের ইলম অর্জন করতে যায় নিঃসন্দেহে তাকে ত্যাগ স্বীকার করতে হয় নিজের সময় চেষ্টা সম্পদ শ্রম এগুলো ব্যয় করতে হয় মুসা এবং তার ভিত্ত হিসাব না নুন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 সফরের আশ্চর্যজনক সফরের সূচনা মাত্র হঠাৎ করে সেই মৃত মাছের মধ্যে নরতরা শুরু হল আল্লাহ সাহাতুল্লাহ তার মধ্যে জীবন দিয়ে দিলেন এবং সেটা হঠাৎ করে লাফিয়ে পড়ে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল সমস্ত ঘটনাটা ঘটল ইউসাহে নুন আল্লাহিস্লামের চোখের সামনে তিনি দেখলেন তার সামনেই কিভাবে মৃত মাছ পিজেকে উঠল এবং লাফিয়ে সমুদ্রে অদৃশ্য হয়ে নিজের পথ করে চলে গেল মুসা আলাহিস্লাম পাথরে হেলান দিয়ে ঘুমাচ্ছেন ইউসাহেব নুন তিনি এই দৃশ্য দেখলেন কিন্তু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 যখন বললেন যে খাবার নিয়ে এসে আমরা সফরে ক্লান্ত হয়ে পড়েছি তখন সেই ঘটনা মনে পড়ে গেল যখন মুসা ঘুমিয়েছিলেন এবং সেই মাছটি সমুদ্রে চলে গেছে তিনি বললেন আপনি কি লক্ষ্য করেছেন যখন আমরা প্রস্তুর খন্ডে পাথরে আশ্রয় নিয়েছিলাম তখন আমি সেই মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি আমাকে একথা স্মরণ রাখতে ভুলে দিয়েছে সেই মাছটি তো আশ্চর্যজনক ভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে মুসা মুহূর্তের মধ্যে বুঝে ফেললেন সেই স্থানটি তারা পেছনে ফেলে এসেছেন যেখানে খিজিরের সঙ্গে তারা সাক্ষাৎ লাভ করবেন মুসা বললেন সেই স্থানটি তো আমরা খুঁজছিলাম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 সেই ব্যক্তি বললেন হ্যাঁ আমি বনি ইসরা অলরেডি মুসা সম্পর্কে জানতেন কাজেই তিনি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করেছেন আপনি কি সেই মোসা যিনি বনি ইসরায়েলের ব্যক্তি মুসা তার পরিচয় দিলেন কম্বল জরণ ব্যক্তি তিনিও তার পরিচয় প্রকাশ করে বললেন আমি আল খিজির তার পরিচয় জানার পরে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 বললেন জি খিজির বললেন পাখিটি তার ঠোঁট দিয়ে সমুদ্র থেকে যে পরিমাণ পানি পান করল সমুদ্রের বিশালায় সে বিপরীতে ততটাই নগণ্য মৌসা আল্লাহ সাল্লামকে অলরেডি খিজির আল্লাহ সাল্লাম তার শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন মৌসা আল্লাহ তিনি যখন বলেছিলেন তিনি হচ্ছেন দুনিয়ার সব জ্ঞানী মানুষ আর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 তখন তিনি খিজির তাতে ছিদ্র করে দিলেন মুসা বললেন আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য কাজ করেছেন মুসা বলতে পারলেন আপনি একজন উপকারী ব্যক্তির ক্ষতি করতে সে আপনার উপকার করেছে দিয়ে বললেন আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না মুসা তার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 এবং মুসাের যে স্বভাব ছিল যে চোখের সামনে যদি অন্যায় মন্দ কিছু ঘটে কিছুতেই সহ্য করতে পারেন না তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে উঠলেন যদিও জানেন যে কোন করতে পারবেন না কিন্তু এই বাহ্যিক অন্যায় দেখে তিনি প্রশ্ন করে বলে উঠলেন আল্লাহ সোহামতাল্লাহ বলছেন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 সে তো কারো কোনো ক্ষতি করেনি তারপর কেন আপনি হত্যা করলেন খিজির প্রশ্ন শুনে বললেন বললেন আমি কি বলিনি আপনাকে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না এই জবাব শুনে মোসালাম কিছুটা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমাহ রয়েছে মোসা সবর করলেন এবং খিজিরকে তিনি বললেন আমাকে শেষবারের মতো একটি সুযোগ দিন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 কৃপন স্বভাবের তারা তাদেরকে বরণ করে নিলেন না কিছুই দিলেন না কোন ধরনের রিসিপশন তারা করলেন না এই শহরে মুসায়মুন খির তার হাঁটছেন হঠাৎ করে খিজির দেখলেন একটি দেয়াল ভঙ্গুর অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে দেওয়ালটিতে অলরেডি ফাটল ধরে গেছে যে কোনো মুহূর্তে হালকা ধাক্কা এটা ভেঙে পড়ে যাবে আল খিজির কাজে লেগে গেলেন দেওয়ালকে মেরামত করার কাজে এবং দেওয়ালটিকে তিনি বিনা পারিশ্রমিকের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 পুরানে এই ঘটনা সম্পর্কে প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত তা ছিল একজন দরিদ্র মানুষের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 যদি আমাদের জন্য এমন কিছু বিষয়কে নির্ধারণ করেও রাখেন যেটা আপাত আমাদের কাছে মনে হতে পারে অকল্যাণকর কিন্তু প্রকৃত অর্থে তার মধ্যে রয়েছে কল্যাণকর অথচ আমরা আমাদের কাছে কিছু বিষয় মনে হতে পারে কল্যাণকর কিন্তু আল্লাহ সুবাহতাল্লাহ হয়তো সেগুলোর মধ্যে অকল্যাণকে রেখেছেন তাদের বাহ্যিক ঘটনার দিকে দৃষ্টি না দিয়ে আল্লা সুহামতাল্লাহ আমাদেরকে দিয়ে করণীয়গুলো করতে বলেছেন সেগুলোকে আমরা আমাদেরকে অনুসরণ করতে হবে এটা হচ্ছে খিজি আল্লাহলামের ঘটনাগুলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দ্বিতীয় ঘটনা আসুন দেখা যাক কিশোর ছেলেটি হত্যা করার ব্যাপারে উল্লেখ করেছেন সে কিশোর ছেলেটি তার পিতামাতা উভয়ে ছিল মৌমিন বলছেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে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 যারা উভয় ছিল ইমানদার সেই ইমানদার পিতামাতার কষ্টের কারণ হতো এবং সন্তান নিজের নাফর মানিয়ে দিয়ে পিতামাতাকে বিভ্রান্ত করে দিত কাদের তিনি সেই সন্তানটিকে হত্যা করে এবং এটাই আল্লাহ সুমত আল্লাহ সেই পরিবারের জন্য নির্ধারণ করেছেন খিজির নিজের পক্ষ থেকে কোন কাজ করছিলেন না যেটা আমরা এই ঘটনাগুলোর শেষের দিকে একটি আয়তে পাই খিজির আল্লাহাম তিনি বলছেন যে এই সবগুলো ছিল আল্লাহর তরফ থেকে তার প্রতি একটি অনুগ্রহ যে এই ঘটনার জ্ঞান আল্লাহ সুহামতাল্লাহ খিজিরকে দিয়েছেন যার কারণে তিনি এই ঘটনাগুলো সংঘটিত করছেন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 ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে কাজে বাধ্যভাবে যদিও কখনো কোন বিষয় আমাদের কাছে সফর করা কঠিন মনে হয় কষ্টকর মনে হয় কিন্তু আল্লাহর পথে যদি আমরা চলি আল্লাহর ভরসা করি নিঃসন্দেহে প্রত্যেকটি ঘটনা আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে পরবর্তী ঘটনা আমাদেরকে কুরানে জানিয়েছেন তৃতীয় ঘটনা সেই দেয়াল তুলে দেওয়ার ঘটনা কোন পারিশ্রমিক না নিয়ে ফ্রিতে অথচ যেখানকার বাসিন্দারা ছিল কৃপণ স্বভাবের যারা কোনো সাহায্য করতে আগ্রহী ছিল না কিন্তু খিজি তাদেরকে সাহায্য করলেন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 সেই দুই সন্তান বড় হওয়া পর্যন্ত এই রক্ষিত ধনভাণ্ডার মাটির নিচে লুকানো থাকে এবং যখন তারা হবে বড় হবে তখন তারা নিজেরাই সেই ধনসম্পত্তি রক্ষা করতে পারবে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে এই জন্যেই খিজির সেই ভেঙে পড়া দেয়ালকে মেরামত করে দিলেন আল্লাহ মহমত আল্লাহ ঘটনা সম্পর্কে বলেছেন ইসলাম বলেন সর্বশেষ ওই প্রাচীনের ব্যাপারে তা ছিল শহরের দুই এতিম বালকের সম্পত্তি তার নিচে ছিল রক্ষিত গুপ্ত ভাণ্ডার ধনভাণ্ডার এবং ওই দুই এতিম বালকের পিতা তিনি ছিলেন একজন নেক ব্যক্তি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 আমরা যদি চাই আল্লাহ আমাদের সন্তানকে রক্ষা করবেন অবশ্যই পিতামাতা হিসেবে আমাদেরকে নেরক্ষণ করতে হবে কারণ এগুলোর বিনিময়ে আমরা না থাকলেও আল্লাহ আমাদের করবেন বলেছেন যে তোমার মালিক তিনি করলেন ওরা প্রাপ্তবয়স্ক হোক বয়প্রাপ্ত হোক এবং তখন তারা নিজেরা তাদের সম্পদ বের করে নিয়ে আসবে আর এই সবগুলো ছিল তোমার মালিকের অনুগ্রহ খিজির আল্লাহাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন সব শেষে প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করার পরে সামারি তিনি বললেন ওমাফা আলতুহু আমরি এর কোনটাই আমি আমার নিজের পক্ষ থেকে করিনি এই সব ছিল তোমার মালিকের অনুগ্রহ অর্থাৎ খিজির যে নেক কাজগুলো করলেন তিনটি ঘটনাতেই ব্যাখ্যা জানার পরে প্রমাণিত হলি খিজির আলহিসাম খিজির নেক কাজ করেছেন মানুষের উপকার করেছেন কল্যাণ করেছেন কিন্তু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 মুসা এবং আল খিজিরের ঘটনা রাসুল বলেছেন আল্লাহমাম সবর করতেন ধৈর্য ধারণ করতেন তাহলে এই অসাধারণ কাহিনীর আরো ব্যাখ্যা আমরা জানতে পারতাম অর্থাৎ এমনকি জুবান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল যে তিনি চাচ্ছিলেন মুসা আল্লাহিস্লাম যেন খিজিরের সঙ্গে আরো কিছু সময় যদি থাকতেন তাহলে আরো কিছু জ্ঞানী আরো কিছু জ্ঞান গর্ব ঘটনা বিতক্ষণতা পূর্ণ ঘটনা খিদি আল্লাহামের জীবন থেকে আরো বিস্তারিত সেজন্য বলছেন আল্লাহ মুসার উপরে রোহন করুন যদি তিনি করতেন আমরা আরো এই কাহিনী সম্পর্কে আরো বেশি দীর্ঘ ঘটনাগুলো আলোচনা আমরা শেষ করলাম সবশেষে যে অংশটি অবশিষ্ট রয়েছে সেখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ একটি বিশেষ ঘটনা তার মৃত্যু এবং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 তারা এই বিষয়টি নিয়ে একটি গুজব ছড়ালো কানাঘোষা ছড়ালো এবং তারা বলতে শুরু করলো নিশ্চয়ই মূসার দেহে কোন খারাপ রোগ আছে কাজেই সে তার শরীরকে সবসময় ঠেকে রাখে আমাদের কাছ থেকে গোপন করে রাখে তারা বলতে শুরু করলো নিশ্চয়ই মূসা কুষ্ঠ রেখে আক্রান্ত কেউ কেউ বলতে শুরু করলো মূসার মধ্যে সিফিলিস রোগ রয়েছে তারা বলল এই সমস্যাগুলোর কারণেই মূসা সবসময় ঢেকে রাখে তার দেহকে দেখার অনুমতি দেয় না ঘটনাটি এমন ছিল বনিস জাতি তারা যখন গোসল করত তারা সবাই একত্রে মিলে নদীতে গোসল করত জামা কাপড় খুলে ফেলে এবং একে অপরের সামনে লজ্জাবোধ করত না কিন্তু মুসা আলাহিসাল্লাম যিনি একজন সম্মানিত রাসুল তার পক্ষে এই বিষয়টা চিন্তাও করা যায় না মুসা আল্লাহাম ছিলেন সম্মানিত রাসুল তিনি লাজুক প্রকৃতির তিনি গোসল করতে যেতেন একা নদীতে এবং কেউ তাকে দেখার অনুমতি পেত না অনীশে যখন এই ধরনের মিথ্যা অপবাদগুলো ছড়িয়ে দিল তার সম্মানহানি করতে লাগলো আল্লাহ সোহামতা আল্লাহ তিনি চাইলেন তাদেরকে খণ্ডন করবেন তাদের ভুল ধারণাকে তিনি ভেঙে দিবেন যখন মূসা আল্লাহিস্লাম একদিন গোসল করতে গিয়েছেন তিনি তার জামা কাপড় খুলে একটি পাথরের উপর রেখেছেন গোসল শেষে যখন মুসা আলাহিস্লাম সেই পাথরের দিকে তাকালেন তিনি অবাক্ষ লক্ষ্য করলেন পাথরটি তার নিজের জায়গায় নেই তিনি আবিষ্কার করলেন পাথরটি তার জামাকাপড় নিয়ে চলতে শুরু করেছে ছুটছে মুসা আল্লাহিস্লাম তিনিও সেই পাথরের পিছনে দৌড়াতে লাগলেন এবং সহি বুখারিতে আল্লাহ রসুল্লাহিস্লাম তিনি এই ঘটনাটি উল্লেখ করেছেন মূসা আল্লাহ সাল্লাম যখন পাথরের পিছনে দৌড়াচ্ছিলেন হাতে লাঠি নিয়ে মুসাদাম সে পাথরকে উদ্দেশ্য করে বলছিলেন এবং তিনি নিয়ে সে পাথরকে তারা করছিলেন সে পাথর সে কাপড় নিয়ে ছুটতে শুরু করল বনী বসতির সামনে দিয়ে মুসাদাম সেই অবস্থাতেই তাদের সামনে দৌড়াতে লাগলেন এবং তারা অবাক হয়ে মুগ্ধ হয়ে তারা লক্ষ্য করল আল্লাহ সুমতালার শ্রেষ্ঠ এক সৃষ্টিকে নিখুঁত দৈহিক গঠনের অধিকারী এক সম্মানিত রাসুলকে এক আল্লাহ সুহামতাল্লাহ সুন্দর সুঠাম বরণ দিয়েছিলেন মূসালের পাথরের যা কিনা তারা যে সমস্ত আদিবাদে ধারণা করেছিল প্রমাণিত হল আল্লাহ সুবাহতাল্লাহ মুসা আলাহিস্লামের দৈহিক গঠনকে তাদের সামনে উপস্থাপন করলেন তাদের মন্দ ধারণাকে দূর করে দেওয়ার জন্য মোসা আল্লাহসাল্লামকে সম্মানিত করার জন্য যখন উদ্দেশ্য হাসিল হয়ে গেল ঘটনার নাটকীয়তা শেষ তার স্থির নিজ স্থানে স্থির দাঁড়িয়ে গেল আল্লাহ সব তাল্লাহর আদেশে মূস সালামের হাতে যে লাঠি ছিল মূস সালাম ক্ষিপ্ত হয়ে সেই লাঠি দিয়ে পাথরটিকে পেটাতে শুরু করলেন রাসিউল্লাহ সাল্লাহাম বলেন যে মূস পাথরটিকে এতটাই পিটিয়েছিলেন যে পাথরের উপরে দাগ পরে গিয়েছিল আল্লাহ সব তাল্লাহ কুরআ বলেছেন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 এই কাজের জন্য মূসা আলাহিস্লামকে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে মূসা সবসময় তাদের কল্যাণ চাইতেন ভালো চাইতেন কিন্তু তারা উল্টো মোসা আলাহামকে নত কষ্ট প্রদান করত ছিল বক্র মানসিকতা সম্পন্ন একগুয়ে এবং অবাধ্য প্রকৃতির তাদেরকে সামলানো ছিল খুবই কঠিন কাজ মূসা আলাহিসাল্লাম তার জাতির লোকেদেরকে বলতেন তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো কাত্তা আলামী রাসুল্লাহম আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর রাসুল এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ মনীষ ক্রমাগত মুসা আল্লাহ সাল্লামের মৃত্যু পর্যন্ত তাকে নানাভাবে নানা ঘটনার মাধ্যমে কষ্ট দিয়ে গিয়েছেন মোসা আল্লাহ সাল্লামের এই দীর্ঘ সময়ে তার সাথী ছিলেন হারুন আলাহিস্লাম যিনি ছিলেন আল্লাহ নবী তিনি ছিলেন মুসা আলাহিসাল্লামের উপদেষ্টা সমর্থক সাহায্যকারী মোসা আলাহিসাল্লামের ডানহাত কালের আবর্তে হারুন আলাহিসাল্লাম তিনি মৃত্যুবরণ করলেন মৌসা আলাহিসাল্লাম একা তার গোত্রকে তার জাতিকে তিনি সামলাচ্ছেন এরকম একটি সময়ে একদিন মুসাল্লাহিস্লামের কাছে জনৈক ব্যক্তি আসলেন এবং এসে প্রশ্ন করলেন আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত একজন অপরিচিত ব্যক্তি এসে মূস আল্লাহ সাল্লামের কাছে যখন প্রশ্ন করল আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মুসা আল্লাহ সাল্লাম এই ঘটনাকে খুবই অপছন্দ করলেন এবং ক্ষিপ্ত হয়ে গেলেন প্রচণ্ড জোরে তার মুখে আঘাত করলেন আকৃতিতে মোসা আলাহ সাল্লাম স্বাভাবিকভাবেই এ কারণে তাকে চিনতে পারেননি এবং মোসা আল্লাহ সাল্লাম তিনি জানেন কেন এই নিয়ে তিনি আজকে পথার অবস্থায় কারণ তারা জিহাদকে অস্বীকার করেছে যার ফলে তারা আজকে বাইতুল মাগিস থেকে বহিষ্কৃত হয়ে অপমান এবং লাঞ্ছনার একটি জীবন অতিক্রম করছে মোহা আলাহামের মধ্যে ইচ্ছা ছিল যে তিনি এই মহান বিজয় অর্জন করবেন বাইতুল মাগিস বিজয় অর্জন করবেন জিরুজ্জালে প্রবেশ করবেন এর আগে যেন তার মৃত্যু না হয় যখন অপরিচিত ব্যক্তি এসে বলল আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মোসাল সাল্লাম খুবই অসন্তুষ্ট হলেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম এই ঘটনাটিকে বুখারিতে উল্লেখ করেছেন মৃত্যু ফেরেস্তা মানুষের আকৃতি নিয়ে মোসাল আলাহিস্লামের কাছে আসার কারণে তিনি তাকে চিনতে পারেননি সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যু ফেরস্তা যখন আসে তারা কোন ধরনের ঘোষণা অনুমতি প্রদান করে না সরাসরি আপনার রুহ কবচ করে নিয়ে চলে যাবেন কিন্তু আল্লাহ নবীদের ক্ষেত্রে ব্যতিক্রম তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ না পর্যন্ত মালাকলম মাউত তাদের করতে পারেন না মৃত্যু ফেরস্তা মানুষের আকৃতিতে এসে যখন বলেছিলেন হে মৌসা আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মৌসা আল্লাহিসাল্লাম খুবই হলেন এবং সজরে আঘাত করে তার চোখ মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউদ আলাসেরত বললেন ইয়া রব আপনি তো আমাকে এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন তিনি মৃত্যুকে এবং আরেকটি হাদিসে সেখানে বর্ণিত রয়েছে মৃত্যু ফেরস্তা তিনি বলেছিলেন যদি আমি এই বিষয়টা জানতাম যদি আমি এই বিষয়টা না জানতাম যে মুসা আপনার কাছে পছন্দনীয় প্রিয় তাহলে আমি মৃত্যুকে কঠিন করে দিতাম অর্থাৎ মৃত্যু ফিরেস্তা তিনি জানেন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 শেখ আনোয়ার তিনি এখানে আলোচনা করে বলেছেন এটা জানা যায় না ঠিক কি কারণে মুসা আল্লাহ সাল্লাম প্রথমবার এত সন্তুষ্ট হয়ে মৃত্যুর হয়ে সঙ্গে ফেরত দিয়েছিলেন তবে ইবিন কাসির রহমউল্লাহ তার মত অনুসারে একটি কারণ এটা হতে পারে যে মুসা আল্লাহিস্লামের অন্তরে এমন কোন সুপ্ত ইচ্ছা ছিল যা তখনও পূরণ হয়নি এবং মুসা আল্লাহ সাল্লাম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 জেরুজালেমের একেবারে নিকটবর্তী হতে পারে ততটুকু সম্ভব জেরুজালেমের কাছে নিয়ে আমার গানকে ববধ করুন যদি জীবিত অবস্থায় আমি সেখানে প্রবেশ করতে না পারি অন্তত জেরুজালেমের কাছে গিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি মৌসামের ড্রিম স্বপ্ন ছিল তীব্র আকাঙ্ক্ষা ছিল তিনি একদিন জেরুজালেমে প্রবেশ করবেন কিন্তু বনি ইসরাহলের অবাধ্যতার কারণে জিহাতি অস্বীকৃতির কারণে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি তারা এমনকি জেরুজালেমের ফটক পর্যন্ত সেখানে তারা পৌঁছে গিয়েছিল।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 মৌসু আলাহ ইসলামের মতো যোগ্য নেতা থাকা সত্ত্বেও তাদেরকে জেরুজালেমে প্রবেশ করার গৌরব প্রদান করেননি কারণ তারা সম্মান পাওয়ার মতো যোগ্য তারা ছিল না মৌসা আল্লাহ ইসলাম কিংবা হারুন আলাহিস্লাম কেউ জেরুজালেমে প্রবেশ করতে পারেননি জেরুজালেমে প্রবেশ না করেই মৌসা আলাহিসাল্লাম মৃত্যুবরণ করেন রাসুল্লাহ সাল্লাহাম তিনি মৌসালামের কবরকে দেখেছেন আল ইসরার হাদিসে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই যখন জেরুজালেম গিয়েছিলেন তখন তিনি মৌসাল আল্লাহ ইসলামের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান মোসা আলা তার অন্য যে কোন নবী কিংবা রাসুলের থেকে তার আলোচনা আল্লাহ সুহামতাল্লাহ বেশিবার করেছেন আল্লাহ সুতা কুরআনে বিভিন্ন বিশেষণে তাকে ভূষিত করেছেন সম্মানিত মহান নির্বাচিত আল এই ধরনের উপাধি দিয়ে আলহামতাল প্রশংসা করেছেন আল্লাহামে নবী এই কিতাবে তুমি মুসার ঘটনাকে স্মরণ করে উল্লেখ করো হিন্দ হু কানা মুসান ও কানা রাসুল নিশ্চয় তিনি ছিলেন একজন একনিষ্ঠ খালেস মুখলেস বান্দার তিনি ছিলেন রাসুল এবং নবী রাসুল্লাহ মুসা আলাহাম সম্পর্কে বলেছেন একটি হারিসে তোমরা আমাকে মুসার থেকে উপরে উপস্থাপন করো না বুখারি এবং মুসলিমে আদিষ্টি বর্ণিত রয়েছে যেখানে প্রাসঙ্গিকতা থেকে আমরা বুঝতে পাই যে বিষয়ে রাসুল আসলাম বুঝিয়েছেন সেটা হচ্ছে একজন রাসুলকে অপরীর থেকে শ্রেষ্ঠত্ব এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে যেন আমরা আল্লাহ রাসুলদেরকে ছোট না করি খাটো না করি আমরাও যেন কুফ্ফারদের মতো বলতে না শুরু করি অমুক নবীর থেকে অমুক নবী শ্রেষ্ঠ রাসুল রাসুলাম নিঃসন্দেহে এটা আমরা জানি এবং বিশ্বাস করি ইমানের একটি অংশ তিনি হচ্ছেন মানব মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ কিন্তু এটা আলোচনা তর্ক বা বিতর্ক করার মতো কোনো বিষয় নয় এটাই হচ্ছে রাসুল্লাহ সাল্লাইস্লামের বিনয় তিনি বলেছেন আমাকে মূসার থেকে উপরে তোমার স্থান দিও না অর্থাৎ কুফারদের মতো তাদের সঙ্গে তর্ক করতে গিয়ে যেন আমরা আল্লাহর কোন নবী বা রাসুলকে অপরের থেকে খাটো না করি রাসুল্লাহ তিনি এই বিষয়টি পছন্দ করেননি বলেই তিনি এমনটা বলেছেন কেননা মূসা আলাহিসাল্লাম ইসা আলাহিসাল্লাম তারা উভয়ই হচ্ছেন মুসলিম তারা প্রত্যেকেই আমাদেরই নবী আমাদেরই রাসুল রাসুল্লাহ সাল্লাহাম তিনি চাননি এই ধরনের বিতর্কে আমরা জড়িত হই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 কথা বলতে গিয়ে যাকে আল্লাহ সহামতালা সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন মনোনীত করেছেন বাছাই করাছেন যিনি শ্রেষ্ঠ মানুষ যার চরিত্রের প্রশংসা আল্লাহ সহামতালা করেছেন তাকে অভিযুক্ত করা হচ্ছে তিনি নাকি বক্ষ পাতিত্ব নিয়েছেন অন্যায় বিচার করছেন স্বাভাবিকভাবেই এই উক্তি রাসুল্লাহ সাল্লাহসাল্লামের মনে খুবই কষ্ট দিয়েছে সাহাবারহম তারা বলেছেন আমরা রাসুল্সাল্লু আসলামের চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখতে পেয়েছি কিন্তু রাসুল্লাহ সাল্লাম তখন কি বলেছিলেন রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আল্লাহ মুরসার উপরে রহম করুন কারণ তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি সবর করেছেন মুরসাের মর্যাদা রাসুল্লাহাম বলেছেন তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু এরপরও তিনি সবর করেছেন বনি ইসরায়েলের ইতিহাস আমরা কিছুটা আলোচনা করেছি যারা মূসাের সঙ্গে ছিল মূসা আলাহিসাল্লাম বহু কষ্টকর অভিজ্ঞতা এবং পরিস্থিতি অতিক্রম করেছেন আল্লাহ সহ আল্লাহ তার ব্যাপারে বলেছেন যখন মূর্সা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা এই বিষয়ে জানো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো রাসুল মুসাল আলা বহু বিপদ কষ্টকর অভিজ্ঞতার মধ্যে করেছেন রাসুল্লাহ আল্লাহমেয়েছেন কিন্তু তিনি ধৈর্য হারাহন নিয়ে সবর করেছেন মুসা আলাহিস্লামের আরো দুইটি তাৎপর্যের ব্যাপারে রাসুলাম উল্লেখ করেছেন যার একটি আল ইসরা এবং অন্যটি আল মিরাজে সম্পর্কিত মিরাজের রাতে রাসুল্লাহ সাল্লাম মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যে রাত্রিকালীন সফর এটাকে বলা হয়ে থেকে আল ইসরা আর জেরুজালেম থেকে আল্লাহ সহার সঙ্গে উর্দু আরোহণ করা সাক্ষাতের জন্য উর্দু আকাশে যে সফর সেটাকে বলা হয়ে থাকে মিরাজ আল ইসরার ব্যাপারে রাসুলসলাম তিনি বলেছেন আমি রাত্রিকালীন সফরে মৌসা আলাহিস্লামের কবরকে অতিক্রম করে গিয়েছি এবং আমি দেখেছি তার কবরে তিনি সালাক আদায়রত অবস্থায় আছেন এবং আল মিরাজ বা উর্দু আসমানের সফরের ক্ষেত্রে রাসুল্লাহ ইসলাম তিনি বলেছেন মৌসা আলাহিসাল্লামের ব্যাপারে আমার সঙ্গে মোসার ষষ্ঠ আসমানে দেখা হয়েছে অন্য কেউই মোসার থেকে এত উচিত ছিলেন না একমাত্র সপ্তম আসমানে ইব্রাহিম আলাহাম ছাড়া মোসা আলাহিস্লাম ষষ্ঠ আসমানে তার উপরে শুধুমাত্র আছেন ইব্রাহিম আলাহাম এটাও নিঃসন্দেহে একটি মর্যাদা কারণ যত উপরে আসমানে আপনি যাবেন আপনি তত বেশি আল্লাহ মোহাম্মতাল্লাহ নৈ করতে লাভ করবেন কত কাছে থাকবেন মোসা আল্লাহলামের আরেকটি মর্যাদা হচ্ছে তার উন্মতের সুবিশাল সংখ্যা রাসুল্লাহ সাল্লাহাম হাদিসে বলেছেন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 তাকে এই দৃশ্যগুলো স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল যেখানে দিব্রাহীল আলাহিসাম তার ছিলেন মিকাইল আল্লাম তার বাম হাত ধরে তাকে নিয়ে সফর করে যাচ্ছিলেন কি আমাদের দিনের ময়দানে এই ভ্রমণে তাকে নিয়ে যাওয়া হয়েছিলামের সাথে দুইজন ফেরস্ত দিব্রাহীল এবং মিকাইল আলাহিসাম তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন এই সুবিশাল উম্মতকে দেখে এটাই কি আমার উন্মত রাসুল্লাহ সাল্লাহাম তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল তিনি যাচ্ছিলেন এই সুবিশাল উম্মত তার উন্ম্মত হোক কারণ এরা সংখ্যায় প্রচুর বিশাল কিন্তু আমি ডান দিকে তাকালাম আর একটি বিরাট উম্মাকে দেখলাম যারা পুরন্ত পুরো দিগন্ত বিস্তৃত দিগন্ত জুড়ে ছিল এরপর ইব্রাহিল মিখাইল আমাকে বললেন অপর দিকে তাকাতে আমি অপর দিকে তাকালাম এবং দেখলাম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 অথচ বাকি প্রত্যেক ব্যক্তিকে এই জিজ্ঞাসাবাদের পর্দায়কে অতিক্রম করতে হবে এটা এই উম্মার প্রতি আসুলামের উম্মতের প্রতি আল্লাহ মোহামতালার একটি বিশেষ অনুগ্রহ এবং রহমত এবং হাদিস থেকে মুসা আলাহিসের এই সম্মান আমরা জানতে পারলাম দ্বিতীয় বৃহত্তম উম্মা উম্মতে মোহাম্মদীর পরে দ্বিতীয় বৃহত্তম উম্মত এটা হবে বনি ইসরালের মুসাের উম্মত মুসালামের আরেকটি মর্যাদা সালাম বাইতুল্লাহ জিয়ারত করেছেন হজ করেছেন মোসনাদ আহমদে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহাম তিনি উল্লেখ করেছেন হদের সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একটি উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন তখন তিনি লোকেদেরকে জিজ্ঞাসা করলেন এই উপত্যকার নাম কি উত্তরে এল এই উপত্যকার নাম আজরাক রাসুল্লাহ সাল্লাহাম বললেন যেন আমি দেখতে পাচ্ছি মৌসা হদের উদ্দেশ্যে এই পাহাড় থেকে নেমে আসছেন এবং তালবিয়া পাঠ করছেন এই কথার অর্থ মৌসা আলাহিস্লাম হজ করেছেন তিনি আল্লাহর ঘর দিয়ারত করেছেন ইউনুস ইবনে মাত্তা ইউনুস আল্লাহাম তিনিও হজ করেছেন অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি অন্যান্য অনেক নবীগণ তারা হজ করেছেন যেমন হুদ আলাহি ইসলাম সাউল আল্লাহ অন্যান্য নবীরাও বাইতুল্লাহ হজ করেছেন ইব্রাহিম আলাহিস্লামের আগে এবং পরে আল্লাহ সুবাহতাল্লাহ এই দৃশ্যগুলো রাসুলসলামের সামনে এমনভাবে দেখিয়েছেন যেন রাসুল ইসলাম তার চোখের সামনে দেখতে পাচ্ছিলেন আর সুলা তিনি বললেন যেন তিনি চোখের সামনে তা দেখতে পাচ্ছেন যে মূসা হদের জন্য পাহাড় থেকে নেমে আসছেন এমন কি ইউনুস তাকেও তিনি একটি লাল উটে চড়ে সেই পাহাড় থেকে নেমে আসতে দেখছিলেন এগুলি হচ্ছে মূসা আলাহিসামের দেওয়া কিছু বিশেষ মর্যাদা এবং আরো বহু মর্যাদা রয়েছে যেগুলো আমরা কুরআনের বিভিন্ন আয়াত জুড়ে আমরা দেখতে পাই আল্লাহ তাল্লাহ মুসা আলাহিস্লামকে কত উচ্চ মর্যাদা এবং সম্মান দান করেছেন وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سلاماً كثيراً رايندروس ميديا ار اونا ناو پوجكشنبر كه جانتے ويزيت کرون www.raindropsmedia.org اثبا فیس بوك www.facebook.com slash raindrops media اثبا or youtube channel www.youtube.com raindropsmediaorg2015